سألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين يمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم زنوبكم ومن يكاعل الله ورسوله فقد فاز فرضا عظيما أما بعد فإن أصدقل حديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم فشغى الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا كل شيء خلقناه بقدر وقال سبحانه الله خالق كل شيء وهو على كل شيء وكيل وقال ابن عمر رضي الله عنهما والذي نفس ابن عمر بيده لو كان لأحدهم مثل وحد ذهبا ثم انفقه في سبيل الله ما قبله الله منه حتى يؤمن بالقدر ثم استدل بقول النبي صلى الله عليه وسلم الإيمان أن تؤمن بالله وملائكته ورسله وملائكته وكتبه ورسله واليوم الآخرى যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন যিনি পৃথিবীর মানুষকে বিশুদ্ধ হিদায়তের দিকে আহ্বান জানিয়েছেন যিনি আমাদেরকে হিদায়ত দান করেছেন আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত সালাতাম আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লামের প্রতি আল্লাহান হিদায়তের পথের আদর্শ দায়ী করে পাঠিয়েছিলেন যার আদর্শের বাস্তবায়নী প্রকৃত হিদায়ত রসুলের প্রতি সালাতাম আল্লাহ সাল্লাহ মুহমদ কমা সাল্লাই ইব্রাহিম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তকদীর ও শিকারকারীদের সম্পর্কে শপুর কে তকদীরকদীর তকদীর কাকে বলে তকদীর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার হিকমত এবং তার জ্ঞান অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে তার হিকমত এবং তার জ্ঞান অনুযায়ী সৃষ্টির জন্য তার ভাগ্য নির্ধারণ এবং লিপিবদ্ধকরণ আল্লাহর পক্ষ থেকে अनुजाय सृष्टिक भाग्य निर्धारण ए लिपिबद्धकरण खूब भलो नें भलोने आल्ला पक्ष हेकमत एवं ज्ञान अनुजाई कारमत एवं ज्ञान আল্লা আল্লাহর একমাত এবং জ্ঞান অনুযায়ী এবং লিপিবদ্ধকরণ। সৃষ্টিকুলের ভাগ্য নির্ধারণ এবং লিপিবদ্ধকরণ একে কি বলে তাকদির বলে অত্যন্ত জটিল একটা বিষয় তকদির কে নিয়ে সন্দেহে পড়ে না এমন মানুষের সংখ্যা খুবই কম একমাত্র নবী রসুল ব্যতীত সাহবা ইকরাম রিদান তাদের মধ্যেও তাকদির কে নিয়ে প্রশ্ন জেগে উঠত তারাও প্রশ্ন করতেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইকে তাদের মাথার মধ্যে প্রশ্ন চলে আসত সাহাবি জিজ্ঞেস করে ফেলেছিলেন যে ইয়া রসুল আল্লাহ আমাদের জন্য যেহেতু জান্নাত অথবা জাহান্নাম নির্ধারিতই রয়েছে তাহলে আমল করে লাভটা কি কেন আমল করব আমল করার প্রয়োজন প্রয়োজনটাই বাকি লাভটাই বাকি যেহেতু আমাদের জন্য নির্ধারিত হয়ে আছে জান্নাত অথবা জাহান্নাম আমরা যে কাজই করি না কেন আমরা হয় জান্নাতে যাব অথবা জাহান্নামে যাব তাহলে আমল করে আমাদের লাভটা কি रसूल सल करते तुम्हार गोचारा के सहजे एक नामे जा से जानेना दी क्यागुल अग्रसर जत अटल अविचल थर नामे जावा तुख बंद कर दादा चोख बंद करपराधी दिखे झुक से মাদারের খাদেমরা ওর পিছনে আরো বেশি ঝুঁকছে মূর্তি পূজকরা তার পিছনে আরো বেশি ঝুঁকছে বছরে একদিন মূর্তির ইবাদত করত তারপরে বছরে কয়দিন তারপরে হচ্ছে বারো মাসে তেরো পূজা এরপরে হচ্ছে দেবতা একটা দুইটা ছিল আস্তে আস্তে এখন ৩৩ কোটি পীর একটা ছিল এখন বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের বাংলাদেশের রেকর্ড অনুযায়ী পীরের সংখ্যা হচ্ছে তিন লাখের উপরে অথচ সূচনা হয়েছিল একটা দিয়ে तरिका कैक हजारधगे पथे से पथ गे पोछार्जन मुमिन एक मुसलिम जिन्हें इमान आलम आरोप তার ইসলাম পালনটা তাকে জান্নাতের পথে যাওয়ার জন্য কি করে দেয় সহজ করে দেয় সে আরো হয় আরো বেশি অগ্রসর হয় প্রথমত শুধুমাত্র ফরজ তলাপ করতো তারপরে সুনাদ পড়ছে তারপরে নকলগুলো পড়ছে তারপর আরো অগ্রসর হচ্ছে তারপরে তার জোট পড়ছে আগে মাত্র রমাদান স্তিয়াম রাখত এখন বিভিন্ন সময় সে ইস্তাম পালন করছে सुन्ना पढ़ना दिखे से पथ चलाना जा पथ चला की शयतानबाद करे जा सल्लम बदर जुद्धेहतर मोशिक गहत हल कूहर मध्य बदर कूहार मध्य जो फेले देखने गलन गवज कोई दिन सम्पर्क आगे भीति प्रदर्शन कर এ দিন সম্পর্কে আমি কি তোমাদেরকে আগে থেকে জানাই নি এই পরিস্থিতির জন্য তোমাদেরকে আগে থেকে সতর্ক করিনি আগে থেকে কি তোমাদেরকে আমি সতর্ক করিনি রসুল এরা তো মরে গিয়েছে এরা কি শুনতে পাচ্ছে রসুলাম বলছেন তুমি যেমন শুনতে পাচ্ছ তার চাইতে বেশি এরা শুনতে পাচ্ছে এদেরকে কি করা হচ্ছে শোনানো হচ্ছে লাঞ্ছনা করার জন্য লাঞ্ছিত করার জন্য শোনানো হচ্ছে রাম তাদেরকে সতর্ক করেছিলেন প্রথম বাক্যটি বলেছিলেন সফল হয়ে যাবে স্বীকৃতি দিয়ে দাও মেনে নাও সকল মাহবুত গুলোকে অস্বীকার কর অসত্য মাহবুদ অস্বীকার করো সত্য মাহবুদকে ইলাহকে তোমরা গ্রহণ করে নাও তোমরা সফল হয়ে যাবে আর যদি না করো তাহলে মনে রেখোয়া আমি তোমাদের জন্য কোন কল্যাণ অকল্যাণ কিছুই করতে পারবো না ডেকে ডেকে বলছেন আব্বাস আব্দুল মুক্তিমের ছেলে আব্বাস দেখো আল্লাহ তুমি তোমার কাজ করো আমি কিন্তু তোমার কোন উপকার করতে পারবো না ইয়া মারা সারা কোরআ কোর সম্প্রদায় আমি কিন্তু তোমাদের কোন উপকার করতে পারবো না তোমাদের কিন্তু সমস্যা আসতেছে ফুপিকে ডেকে বলছেন সাফিয়া আমি কিন্তু তোমার কোনো উপকার করতে পারবো না मन रेखो निजे मे फुमारे ना मन रेखो तु तुम उपकार दिन दिखाई क्राइश सम्प्रदाय तुम पहाड़े पीछन दिक्कत बड़ एक शत्रु बाहरी आमूर्त मध्य विनाश कर दीबे तुम्हरा कि विश्वास करब ना तुम्हें এই শত্রুর উপরে আসছে যদি তাদের পাপ তাদের উপরে এত বেশি জেকে বসলো অত্যাচার নির্যাতন মক্কার উপর মক্কা থাকা অবস্থায় তো যখন মক্কা থেকে হিজত করে চলে গেলেন তারপরেও তাকে হত্যার জন্য বারবার ষড়যন্ত্র মুসলিমদেরকে শেষ করার জন্য ষড়যন্ত্র শেষ পর্যন্ত বদরযুদ্ধ পর্যন্ত তারা চলে আসল এখান পর্যন্ত তারা চলে আসলো। এবং কাজটা তাদের লাঞ্ছনাকর জীবনের জন্য পথ চাকি কি করেছে সহজ করে দিয়েছে আর পাশাপাশি অন্যান্য তাহাবিরা যারা দুঃখ কষ্টগুলোকে সহ্য করেছিলেন अल्लाह रल्लम विभिन्न बैठके तेज अमुक अमुक अमुक एक एक बार्नती किल्लाते जाबर प्रश्न यार्ला सब तो निर्धारित দত্ত কি উত্তর করছেন তুমি আমল করতে থাকো তোমার আমল তোমার পথটা কি করবে তাকাদির সম্পর্কে এই যে প্রশ্নগুলো আমাদের মধ্যে চলে আসে সংশয়গুলো চলে আসে এই সংশয়গুলো কেন দূর হয় না তার কারণ হচ্ছে জ্ঞানের অভাব আর জ্ঞানটুকু নিতে পারে না কোরআন এবং থেকে থেকে। এই জন্যই তাদের এই সমস্যাগুলো বাড়ছে করেছেন বিষয় অস্পষ্ট নয় এটা মনে অনেক আলমনে আমার কাছে আপনি জিজ্ঞেস করতে যাবেন বলবেন যে তাকদিরের বিষয়টা আসলে অস্পষ্ট এটা ধুম্র মধ্যে রয়েছে তুমি এটা বুঝতে চেও না বুঝতে গেলে তুমি বোমরা হয়ে যাবা যেটা যেভাবে হচ্ছে ওইভাবে করে মেনে নাও কিচ্ছু করার নাই আমরা হচ্ছি তাকদির উপরে আমরা হচ্ছি বাধ্যদীর মেনে নিতে আমরা বাধ্য আমরা হচ্ছি বাধ্য মিথ্যে কথা একদম কথা। একেবারে মিথ্যা কথা তাকদির মেনে নিতে যদি আমরা বাধ্য হই তাহলে তো আমাদেরকে আদেশ করা হতো না যা দেওয়া আমরা তাই করতাম যা দেওয়া আছে তাই করতাম ওকে এখন আমি ফোন করলাম ও যদি এখানে বাধ্য হতো আজকের ওকে ফোন করা লাগত না তাই না আপনারা যারা চাকরি বাকরি করেন আপনাদেরকে একবার চুক্তিবদ্ধ হয়েছে বাধ্য হয়ে গেছেন যতদিন পর্যন্ত থাকবেন ততদিন পর্যন্ত বাধ্যতামূলক নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে সেখানে পৌঁছাতে হবে এটা হচ্ছে বাধ্যতা আর নিয়মিত আপনাকে আদেশ করতে থাকা এই চাই চাই চাই চাই চাই করো করো করো করো করো প্রতিদিন আদেশ করতে থাকা এটা হচ্ছে একটা লোক বাধ্য নয় কিন্তু তাকে কি করা হচ্ছে ভালো কাজের জন্য আদেশ আমি আপনি যদি বাধ্য হতাম তাহলে আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেইভাবেই চলতো কই আমরা বাধ্য আল্লাহ আদেশ করছেন ভালোটা আমরা করছি খারাপটা কে আমরা বাধ্য বুঝতে পারছেন প্রশ্নের উত্তর मेने गमरा जा मिथ्या कथा ना बोलते ज्ञान नहीं तकदी केन्देह संसार्धे तुमा की, की सन्देह दूर करते तुम्हारे दूर कर এটা আবার আরেকটা বিদ্যান করেছেন যদি নিবেন আর ভালো মানুষ না হলে আপনি আদেশ হয়ে যাবেন আর অবাধ্যতার ফলাফল যা আছে তা তো আমরা জানি যে অবাধ্য হলে পরে মানুষ কি ফলাফল পায় তো আমরা জানি জানছি তা আল্লাহর পক্ষ থেকে সৃষ্টিকুলের জন্য মফলুকের জন্য আল্লাহর একমাত এবং জ্ঞান অনুযায়ী তাদের ভাগ্যকে নির্ধারণ এবং লিপিবদ্ধ করুন সাবধান ভানি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম থেকে ইবনে আমার সদি আল্লাহ আনুমা বর্ণনা করছেন তিনি বলছেন জাল্লাহ রসুলের যারা তাকদীর কে অস্বীকার করে তারা এই উম্মের মূর্তি পূজক স্পষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ আজকে ইনশাআল্লাহ আজকে স্পষ্ট হবে সব বিষয় যারা তাকদির কে অস্বীকার করে তারা এই উম মাসের মূর্তি পূজক অস্বীকার করে বা তাক সম্পর্কে যারা ধারণা পোষণ করে সম্পর্কে যারা মিথ্যা কথা বলে তাকদিরের বিষয়বস্তুকে যারা উলট পালট করে ফেলে এরা হচ্ছে এই উম মাসের মূর্তি পূজক স্পষ্ট মূর্তি পূজক অথচ তাকে দেখবানা কোনদিনকে অস্বীকার করে তাকদীর সম্পর্কে বিভ্রান্তিকর বক্তব্য পেশ করে তাকদীর এর বিষয়বস্তুকে উলট পালট করে বক্তব্য করে এরা হচ্ছে এই উম্মের মূর্তি পুজো आदेश करा असुस्था पड़े तकदी अस्वीकारी सम्प्रदाय अस्थ हो पड़े तकदी के लिए उलट पालट कथा बक्तव्य बस कर मिथ्या धारणा पोषण तकदी सम्पर्द असुस्था पड़े तुश्रूषा करते तुम्हारा जेओना अथच एक मुस्लिम मुस्लिम हक था कि कैकटा हकर मध्य हक সে যদি অসুস্থ হয়ে পড়ে তাকে দেখতে যাও শুধু মুসলিম না মানুষের জন্য ওইটা হোক রোজ আসলাম ইহুদির সন্তানকে দেখতে যেতেন না সন্তানকে তিনি দেখতে যেতেন যদি অসুস্থ হয়ে পড়ে তাকে দেখতে যেও না কেন কারণ কি ওই অসুস্থ ব্যক্তিকে আপনি যেমন দেখতে যাবেন ওর চাকরির তিনি এমন কিছু বক্তব্য পেশ করবে যে আপনিও সমস্যার মধ্যে পতিত হবেন এমন কিছু বক্তব্য করবে রে কপালটা আমার কুড়া রে এই জীবনে সুখ পাইলাম কপালটা ফাটা চামড়া পুরো জোড়ালাম এরপরে বলে কপাল ফাটা পুরোপুরি ফ্রেট বলে কপাল পোড়া কপালের লেখন না থাকলে ওই কি ভাগ্যে না থাকলে কি ঠক ঠকালে হবে কি কপালের লেখন যে সে যদি অসুস্থ হয়ে পড়ে তাকে দেখতে যেও না আর ও যদি মারা যায় তাহলে তার জানা যায় তুমি উপস্থিত না যদি মারা যায় তারা যায় না তিনি বলছেন হিন্দু হলে তুমি এই কাজটা করতে চাও না খ্রিস্টান হলে এই কাজটা করতে চাও না তিনি বলছেন এই উম্মের মূর্তি পুজো করছে তার অস্বীকার কাইরা তাহলে উম্মাতে মোহাম্মদ সাল্লাহ আলহিম মুসলিম নামধারী পরে আরো ব্যাখ্যা সামনে আসতেছে আল্লাহ রসুল সাল্লাম থেকে জাতির পাইবানি পূজক রয়েছে হিন্দুদের অগ্নি পূজক আছে হিন্দুদের ইহুদিদের রয়েছে খ্রিস্টানদের রয়েছে সবার লিকুল্লি মাজুসু মজুসুন উম্মা আর এই উম্মাতে অগ্নি পুজো মূর্তি পূজক হচ্ছে যারা বলে তাক বলতে কিছুই নাই তাকবীর হচ্ছে আমার হাতের লেখা মানুষ নিজে নিজের ভাগ্য লেখে তাই না মানুষ নিজে নিজের ভাগ্য লেখে না ভাগ্য তো নিজেই লেখ যাও তোমার ভাগ্য তুমি লেইখালয় আমার বাগ্য আবার আমি লিখলাম কি করে রহস্যাম বলছেন যে তালা কলমকে বলছেন লেখো ভাগ্য নির্ধারণে তুমি লেখো আমার বাগ্যিখলাম কি করে আল্লাহ লা কাদারা এই কথা বলে তাকদীর সৃষ্টি হয়েছি এমনি এমনি চলে যাব। আমার তাকদির জান্নার জাহান্নাম এগুলো আসলে কিছুই না সুখ শান্তি অশান্তি এগুলো সব আমার হাতের কামাই এগুলো আমি করি নিজের হাতে নিজের ভাগ্য লেখেন ভাগ্যকে বদলান জারাই এই কথা বলে তারা হচ্ছে এই উম্মের মূর্তি যদি কেউ মারা যায় তাহলে উপস্থিত হো না আর তাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তোমরা তাদেরকে দেখতে যেও না তাদের শুশ্রূষা করতে যেও না কেন অহমাত কেননা এরা দাজ্জালের অনুসারী কেননা এরা शुरू पर्या मध्य सब चाहे बड़ फीतना मध्य चलाते बैठके दर्जाल फिटनाल्ला चाहत তাদেরকেও বলতেন তাদেরকেও বলতেন পানা চাইতেন তিনি সবচাইতে বড় ফিটনা আর এই উম যত মৃত্যু কাছে তার মধ্যে সবচাইতে বড় মৃত্যু হচ্ছে অসংখ্য অনুসারী হবে রাসু না দাজ্জালু না কেজাবুন বড় বড় তিরিশ জন মিথ্যা আসবে এরা সব বড় বড় তিরিশ জন মিথ্যাবাদী আসবে এবার সব দার্জাল যত মিথ্যাবাদীরা আছে সব দার জালের অনুসারী মিথ্যাবাদীরা যারা আছে সব দার জালের অনুসারী দার্জালের অনুসারী না হুজুর দেখেন ইচ্ছু কিভাবে কোরআন দিচ্ছে সম্পর্কে মিথ্যা কথা বলে দার্জালের অনুসারী দু না তুনা দেু না কেন তিরিশ জন মিথ্যাবাদীরা আসবে এবং তারা নিজেদেরকে নাবির মতো দাবি করবে নাবি দাবি করবে এই মিনার অনুসারী খুব ভয়াবহ বিষয় না ভয়াবহ বিষয়ের অনুসারী আরাম বলছেন বলছেন হাকাল আর আল্লাহ হক হচ্ছে কি করবেন ধ্বংস করবেন চাকদীর অস্বীকারীরা ধ্বংস হয়ে যাবে পথভ্রষ্ট হয়ে যাবে পথভ্রষ্ট হয়ে যাবে চাকদির অস্বীকারীরা সর্বপ্রথম তাকদীর অস্বীকারীদের জামাতবদ্ধ জামাতবদ্ধ তাকদির অস্বীকারীদের উদ্ভব ঘটে বস্রাতে ইরাকের বস্রা নগরীতে কুফার সাথে প্রথম জামাতবদ্ধ মানে দলীয়করণ হয়ে যায় সংগঠন হয়ে যায় তাকদীর অস্বীকারী কত কিছু সংগঠন দেখছেন না তাকদীর অস্বীকারী সংগঠন এই সংগঠনের সূচনা হল কিভাবে ফালাসাফার মাধ্যমে सहित्यर मे सब फलासफा एलमे मानतेक एलमे कलम आसलु तई खराब क्या करते तीन जानना में जाओ भाग्य डाको किद्यादी विशाल बड़ बड़ प्रश्न छुड़ेवा हल एलमे कलम एलमुल मानतेक एलम फलासफा এর মাধ্যমে অস্বীকারীদের অস্বীকার সূচনা স্লামের মৃত্যুর পরপরই সাহাবিদের যুগে এর সূচনা হল একজন তা তিনি তার সাথী সঙ্গীদেরকে বলছেন যে চলো আমরা মক্কায় চলে যাই হজের মৌসুমে অথবা উমরান মৌসুমে চলো সেখানে চলে যাই হতে পারে আল্লাহ রসুলামের কোন সাহির সাথে সাক্ষাৎ হয়ে যাবে সাক্ষাত হয়ে গেলে পরে আমরা রুস্লামের সাহিকে এই তাকদির বিষয় সম্পর্কে একটু জিজ্ঞাসা করে নিব জিজ্ঞাসা করে নেব প্রথম যে ব্যক্তি তাকদির সম্পর্কে বিভ্রান্ত কল সৃষ্টি করেছিল তার নাম ছিল মাবাদ আল জুহানী মাবাদ আল জুহানী মাবাদ আল জুহানী এই মাবাদ আল জুহানি এ ছিল তাকনির অস্বীকারী সম্প্রদায়ের প্রধান ওর মাধ্যমেই অনেক মানুষ চাকরিরকে অস্বীকার করা শুরু করে দিল তারা সালাদ পড়ত তারা শিয়াম পালন করতো জাকাত আদায় করতো তারা সাদাকা করতো মানুষকে দান করতো তারা প্রচুর পরিমাণে এবং ওর আন পড়ত ওর আনের আয়াত দিয়ে তারা চাকরিরকে অস্বীকার করা শুরু করলো ওর আয়াতের মাধ্যমে কোরআনের আয়াতের মাধ্যমে তো তা বেআই তিনি চলে গেলেন মক্কাতে তিনি যাওয়ার পরে সেখানে পেয়ে গেলেন আব্দুল্লাহ একদিন আমার রদিয়াল্লাহ আনহুমা তাকে পেয়ে গেলেন অমর রদিয়াল্লাহর সন্তান তাকে পেয়ে গেলেন তাকে পেয়ে গিয়ে তিনি বলছেন তাকে মসজিদুল হারামে পেয়ে গেলেন হাজের মৌসুমে অথবা ওমরার মৌসুমে গেলেন যাওয়ার পরে তিনি তাকে বলছেন যে আমরা এই দুজন লোক এসেছি আপনার কাছে কিছু জিজ্ঞাসা করতে হতে পারে আপনার এই কথোপকথনের মাধ্যমে আল্লাহ তালা আমাদের অন্তরটাকে প্রশস্ত করে দিবেন অন্তরে প্রশান্তি দান করবেন আপনার সাথে কথোপকথনের মাধ্যমে আমাদের এলাকার কিছু সংখ্যক লোক যারা ওর আন পড়ে যারা ওর আন পড়ে যারা আইন চর্চা করে যারা সালাত পড়ে যারা ইসলামী জীবনযাপন করে এদের মধ্যে হতে কিছু সংখ্যক লোক চাকদির সম্পর্কে ভ্রান্তিকর ধারণা পোষণ করা শুরু করেছে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া তারা শুরু করেছে উল্টো পাল্টা কথাবার্তা বলা তারা শুরু করেছে তারা উল্টো পাল্টা কথাবার্তা বলা শুরু করেছে চাকদির সম্পর্কে এ সম্পর্কে আপনি কিছু বলেন এ বিষয়ে আপনি আমাদেরকে কিছু বলেন तर बक्तव्य तरफ धारणा हमला प्रत्येक मानुषील सम्पर्जे मंत्य कर शुरू करते इनर रबीअल्लाह तुम तथा सभी फिर जाओ तरह जो सत्य তাহলে বলে দিও যে ইবনে আল্লাহ ছে তারাও যেন আমার সাথে কোন সম্পর্ক না রাখে কঠিন বক্তব্য খুব কঠিন বক্তব্য এরপরে তিনি আল্লাহ রুসুলামের সাহাবি সলিমে যে প্রথম হাদিস এসেছে ইমান আসলেন এসে বসে তাকে প্রশ্ন করলেন ইসলাম সম্পর্কে প্রশ্ন করলেন ইমান সম্পর্কে প্রশ্ন করলেন সম্পর্কে প্রশ্ন করলেন কেয়ামত সম্পর্কে যখন ইমান সম্পর্কে প্রশ্ন করলেন্লাম ইমানের ষষ্ঠ স্তম্ভের কথা তাকে জানিয়ে দিলেন ষষ্ঠীন স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হচ্ছে ডাকদীর কল্যাণ এবং অকল্যাণের প্রতিপরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করা পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করা সন্দেহাতীতভাবে বিশ্বাস স্থাপন করা ত্রুটি মুক্তভাবে বিশ্বাস স্থাপন করা বিশুদ্ধভাবে বিশ্বাস স্থাপন করা এই দলিল তিনি উপস্থাপন করলেন তার সামনে এবং বলে দিলেন তাদেরকে বলে দিও যে আমি তাদের থেকে একদম মুক্ত। একদম মুক্ত আমি থেকে সম্পর্ক ছিন্ন করছি কিন্তু আমার তাদেরকে বলছেন লাউ কান আলিয়া শাদী মিতলা এই সমস্ত মানুষদের মধ্য হতে কেউ যদি এই তাকদির নিয়ে উল্টো পাল্টা বক্তব্য প্রদানকারী কেউ যদি অহুধ পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক হয় অহুত পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক হয় ओह पहाड़ा देश के मैन मत पहाड़े मतना मैन मत पहाड़े मत छोट्ट मधुपुरे हिले मत छोट्ट पहाड़ ना ओहूत पहाड़ हम विशाल पहाड़ जे देखे से बोलते विशाल पहाड़ ओहुल विशाल पहाड़ प्राय बारो तो बस गेसिं तक देसी केटेड़ी करते रास्ता बना पहाड़ रसम इन जो तकदीर और शिकारक संप्रदाय मध्य होते कारो काम स्वर्ण था अल्लाह रास्ते खरच कर दान कबुल करना বিশাল স্বর্ণে স্বর্ণ যদি আল্লাহ খরচ করে ফেলে তাও তাদের এই দানটাকে আল্লাহ তালা কবুল করবেন না গ্রহণ যোগ্য হবে না তাদের এই দানটা এরপরে তিনি হাদিস হাদিস শুনিয়ে দিলেন তাদেরকে তাকাদির অস্বীকার কেন করছে তার কারণ হচ্ছে কোরআন সন্ন্যার জ্ঞান না তাকাদিরের উপরে ইমান ইমানের প্রত্যেকটা স্তম্ভ তাই না ইমানের স্তম্ভ কয়টা ছয়টা ছয়টার মধ্যে প্রথম বিষয় হচ্ছে সাথে। আখরাতের প্রতি ইমান শর্তের সাথে কিতাবের প্রতি ইমান শর্তের সাথে আখেরাতের প্রতি ইমান শর্তের সাথে শুধু শর্তই নয় রোকনের সাথে ইমানের যেমন আর কান রয়েছে ঠিক প্রত্যেকটা রোপনের প্রত্যেকটা আর কানের আবার আর কান রয়েছে প্রত্যেকটা রাদা স্তম্ভের আবার স্তম্ভ রয়েছে আর শর্তগুলো কি শর্তগুলো হচ্ছে ইমানের জন্য শর্ত হচ্ছে ইমানটা যেন পরিপূর্ণ হয় ইমানটা যেন পরিশুদ্ধ হয় আর ইমানটা যেন ত্রুটিমুক্ত সন্দেহাতীত হয় পরিপূর্ণ পরিশুদ্ধ মুক্ত সন্দেহাতীত কোনো সন্দেহ পোষণ করা যাবে না ইমানে যে বিষয়গুলো রয়েছে সন্দেহ নেই এর মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুতি ঢুকানো যাবে না আর এর মধ্যে অশুদ্ধ কিছু আনা যাবে না আর এর মধ্যে কোনো অল্প স্বল্প কিছু করা যাবে না কিছু কিছু ছেড়ে দিলাম এগুলো হচ্ছে ইমানের জন্য শর্ত আর ইমানের রোকন প্রত্যেকটা রোকনের আবার রোকন রয়েছে আল্লাহ প্রতি ইমান এটা একটা রোকন এটা রোকন হচ্ছে চারটা আল্লাহ কে কোথায় কেমন সম্পর্ক কি আল্লাহর সাথে মালাইকাদের প্রতি ইমান এটা শর্তের সাথে ठीक तकदीर चारोक जड़ित चार चारोक रोकन क्या रखें जो सन्देह संसार चले जाते जड़ित तकदीर प्रति ईमान एक नम्बर प्रत्येक मकलुक प्रत्येक सृष्टिर कौ क्या की प्रत्येक मकलुक मानुष होते जिनो होतेघ होते गरु होते सिंह मोशा होते प्रत्येक मक लुकर की कौन कथा कि च्युति नहीं मध्य सन्देह नहीं घाटती नहीं प्रत्येक विषय की कौन कब এইটা যে তিনি জানেন এই জানার মধ্যে কোনো সন্দেহ নেই টুটি নেই ঘাটতি নেই সংশয় নেই কমতি নেই কোনো কিছু নেই কোন দুর্বলতা নেই পরিপূর্ণভাবে তিনি জানেন এবং মিথ্যা নয় পরিপূর্ণ সত্যটাই তিনি জানেন পরিপূর্ণভাবে তিনি জানেন এক নাম্বার বিষয় মাথায় রেখেন এই জানাটা সাধারণ জানা এবং প্রজ্ঞাপূর্ণ জানার অন্তর্ভুক্ত সাধারণভাবে আমরা সবাই জানি এখানে একটা দাস চলছে তাই না ने प्रोग्राम चलते साधारण ज्ञान नियमित उपस्थित होने की शनिवार बस एत रूप से साधारण ज्ञान और एट प्रज्ञापूर्ण ज्ञान की जरा नियमित विषय बस्तुरा चाचे कि त्रुटी विच्युतिदेह संशय प्रवेश करते मफलुक सम्पर्क कौन कि भाव क्या सम्पर्ण साधारण एवं प्रज्ञापूर्ण ज्ञान रखें प्रज्ञापूर्ण ज्ञान हम खुटी नाटी कल्याण अकल्याण सकल दिखापूर्ण ज्ञान आज पार्श्व प्रतिक्रिया सैड एफेक्ट মেডিসিনের সাইড এফেক্ট কি আছে আর মেডিসিনের ক্রিয়া কি আছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া কি আছে পুরোটাই তিনি জানেন প্রজ্ঞাপূর্ণ এটা হচ্ছে প্রজ্ঞাপূর্ণ যত প্রকারের যা আছে যা আছে আর তিনি যেটা জানেন তিনি যেটা জানেন সেটাকে তিনি লোহাই মাহবুদে লিখে রেখেছেন বুঝে নেন প্রতি ইমানের রোপণ করছা চারটা এক নাম্বার। प्रत्येक माखलूकर की ज्ञान मध्य त्रुटिश नहीं असत्य किसी और जेटा मन करें कबक की लिखे এটা হচ্ছে তার জানা এবং তার বিশ্বাসের ফসল তিনি যে বিশ্বাস করেন সেই বিশ্বাসের ফসল হচ্ছে আপনাদের যদি এখানে কোন ভুলের পরিলক্ষিত হয় তাহলে দয়া করে আমাকে জানাবেন জানালে পরে সামনের এডিশনে আমরা এটা কি সংশোধন করে দিব আল্লাহ তো তারা যে কিতাব লিখে দিয়েছেন তার মধ্যে মুকাদ্দাতে বা ভূমিকাতে কথা লেখা নেই কেন লা ভুল তো নেই এর মধ্যে কোন সন্দেহ কোন সন্দেহ নেই ভুল তো নেই সন্দেহ নেই আল্লাহর যদি সন্দেহ ঢুকে যায় তাহলে অবস্থাটা কি দাঁড়াতে পারে আল্লাহর জ্ঞানের মধ্যে যদি অসত্য ঢুকে যায় তাহলে অবস্থা কি দাঁড়াতে পারে নেই। তো তিনি যেটা জানেন সেটাকে কি করেছেন তিনি লাভাই মাহফুজে লিখে রেখেছেন লভ ভাই মাহফুজে তিনি লিখে রেখেছেন আসেন বিষয়টাকে আরেকটুখানি বিস্তার বিস্তারিত বুঝি এটা হচ্ছে কি একটা মোবাইল এর ভিতরে অনেকগুলো উপাদান আছে এর ভিতরে অনেকগুলো উপাদান আছে এর ভিতরে কিছু লোহা আছে কিছু ফাইবার আছে প্লাস্টিক আছে কিছু নাম্বার আছে ভিতরে একটা ফাদার বোর্ড আছে তার বিপরীতে মাদার বোর্ড আছে একটা আইসি আছে একটা ডিসি আছে একটা পুলিশ কমিশনার আছে তাই না এর ভিতরে অনেকগুলো বিষয় না অনেকগুলো বিষয়ের সমন্বয় হচ্ছে একটা মোবাইল অনেকগুলো বিষয়ের সমন্বয় হচ্ছে একটা মোবাইল কিছু রাইটিং এর ব্যবস্থাপনা আছে এখানে টাইপিং রাইটিং এর ব্যবস্থাপনা আছে এটা সেক্টর আলাদা কথাবার্তার কিছু ব্যবস্থাপনা আছে ওটা সেক্টর আলাদা আইসির কিছু কাজ আছে ওটার কাজ আলাদা সাউন্ড বক্স আছে এটার মধ্যে স্পিকার এর মধ্যে রয়েছে এটার ফাংশন আলাদা প্রত্যেকটা বিষয় এখানে আলাদা আলাদা সবগুলো বিষয়কে নিয়ে একটা জিনিস তৈরি করা হয়েছে এর নাম হচ্ছে মোবাইল বুঝেছি এতটুকু কে সৃষ্টি করেছে এটার কোম্পানিটা এটাকে সৃষ্টি করেছে কয়জন মিলে সৃষ্টি করেছে একজনও হতে পারে অনেকজনও হতে পারে একাও হতে পারে অনেকেও হতে পারে এবং এই এটার ক্ষেত্রে এককভাবে একজন সৃষ্টি করছেন তার সাথে সাহায্য সহযোগীও থাকতে পারে থাকতে পারে। এরপরে এটা সৃষ্টি হয়েছে মোবাইল তাই না আচ্ছা এইটাকে এটার ভিতরে যেই মানের আইসি দেওয়া হয়েছে যেই মানের আইসি এটার মধ্যে দেওয়া হয়েছে এইটাকে যে লোকটা দিয়েছেন এটার মধ্যে আইসি টা লাগিয়েছেন সেই লোকটা জানে না এই আই কতদিন কাজ করবে জানে না এটার মধ্যে যে ব্যাটারিটা দেওয়া হয়েছে এই ব্যাটারিটা কত ঘন্টা কাজ করবে এটা সে জানে না তারপরে যে স্পিকারটাকে দেওয়া হয়েছে এই স্পিকারটা কতটুকু পাওয়ার টানতে পারবে এটা সে জানে না সে জানে এবং এটার যে অন্যান্য বিষয়গুলো দেওয়া হয়েছে এর ভিতরে এটা সর্বোচ্চ মেয়াদ কতদিন সে জানে না ভালো করে জানে এর মধ্যে গেমস দেওয়া আছে গেমস মাধ্যমে মানুষ কতটুকু বিভ্রান্ত হবে কার ছবি কিভাবে এবং এর ভিতরে রেডিও কিছু দেওয়া হয়েছে যতটুকু দেওয়া হয়েছে এটা কে জানে কোম্পানিটা জানে মানে কোম্পানির সৃষ্টিকর্তা এটা যে সৃষ্টিকর্তা সে জানে সে জানছে এটা সৃষ্টিকর্তা রেড বটন আর গ্রিন বটন দেওয়া গ্রিন বটন টিপলে পরে কল কেটে যাবে আর রেড বটন টিপলে পরে কল চলে যাবে তাই না যাবে না উনি দিয়ে দিয়েছেন গ্রিন টাই টিপো তাহলে কি হবে কল যাবে আর যদি তুমি এটার মধ্যে রেড বটন টিপো তাহলে কি হবে কল কেটে যাবে এটাকে তিনি ফাংশনটুকু দিয়ে দিয়েছেন এরপরে আরো কিছু সতর্কীকরণ দিয়ে দিয়েছেন এটাকে পানির মধ্যে চুবাবেন না এটা দিয়ে মারামারি করবেন না কারোর সাথে লাগছে দিবেন না এটা দিয়ে মাথায় বাড়ি মারবেন না বাড়ি মারলে পরে কি হবে এটা কিন্তু এই হবে অমক অমক বটনগুলোকে আপনারা উল্টা পাল্টা ব্যবহার করবেন না এটার উপরে এই চাপ দিবেন না এর মধ্যে মেমোরি ফাংশন দেওয়া হচ্ছে টু জিপি আপনি এখানে বত্রিশ জিবি লাগাবেন না লাগালে পরে এই সমস্যার নিম্ন মানের যে মোবাইলগুলো দেওয়া হচ্ছে ওইখানে ইন্টারনেটের ব্যবস্থাপনা দেওয়া হয়নি এখানে ইন্টারনেটের ব্যবস্থাপনা গুলোকে দেওয়া হচ্ছে কেন এর লোড ক্যাপাসিটি ইন্টারনেটের ব্যবস্থাপনাকে নিতে পারতেছে যেগুলো আছে সেইটাকে নিতে পারতেছে না এইটা কতদিন লাস্টিং করবে এ বিষয়ে তার জ্ঞান রয়েছে কোন পাটটা নষ্ট হয়ে যাওয়ার পরে আবার নতুন করে রিপেয়ার করে লাগিয়ে দেওয়ার পরে ওই পার্টটা কতদিন চলবে সেটাও এটার যে টেকনিশিয়ান আছে সে জানে জানার পরে উনি কি করছেন একটা ক্যাটালগ দিয়ে দিচ্ছেন মালিকের কাছে যা আপনি আমি যা জানলাম এই ক্যাটালগটা আপনার কাছে দিয়ে দিলাম আপনি এটা দিয়ে এটাকে চালাতে থাকেন এই ক্যাটালগুল সেটা হচ্ছে পরিপূর্ণ ক্যাটালগ তিনি এটা সার্বিক সবকিছু নিয়ে কি উপাদান মাটি দিয়েছে না পানি দিয়েছে না আগুন দিয়েছে হাতি দিয়েছে না ঘোড়ার ডিম দিয়েছে সবকিছুকে তিনি একটা লেজার বুকে করে রেখে তার কাছে রেখে দিয়েছেন আর আরেকটা ক্যাটালকে আংশিক কিছু করবেন কিভাবে কি করবেন এটাকে কি করেছেন এতটুকু আমাকে আপনাকে সৃষ্টি করেছেন অনেকগুলো উপাদান দিয়ে ভিতরে একটা আইসি দিয়েছেন একটা ডিসি দিয়েছেন হুম একটা পুলিশ কমিশনার দিয়েছেন ভিতরে একটা ব্রেন তিনি দিয়েছেন একটা কালব তিনি দিয়েছেন দুইটা বাল্ব তিনি দিয়েছেন এগুলো কি আইসিডিসি এগুলো না এগুলো না ওগুলোই তো কিছু ধমনি দিয়েছেন রক্ত চলাচলের কিছু লাইন দিয়েছেন চিন্তা শক্তি দিয়েছেন এগুলোকে দেখার জন্য অবস্থান দিয়েছেন এইগুলো কখন কোথায় কিভাবে কাজ করবে আহমকাল্লাহ এগুলো কখন কোথায় কিভাবে কাজ করবে কোন জিনিসটা ভালো কাজ করবে আর কোন জিনিসটা খারাপ কাজ করবে जिन पथे जा लग कत कर खराब दिखा लिंग कतदिन करोबा ना कंपनी कल्याण स्वर्थ व्यवहार करो उपादान मध्य दिए जुड़े दिए ভালো ভালো উপাদান গুলোকে দিয়ে দিয়েছেন আল্লাহ মানুষকেও ভালো ভালো উপাদান দিয়ে এটা মানুষ তৈরি করেছেন এখন এই ভালো উপাদানগুলো সব ভালো মানুষই ভালো কাজ করে নাকি সব ভালো জিনিস দিয়ে ভালো কাজ হয় নাকি ভালো জিনিস খারাপ কাজ হচ্ছে না আবার অনেক খারাপ জিনিস দিয়ে ভালো কাজ হচ্ছে না এই যে বাক্সটা এটা দিয়ে খারাপ কাজ হয়েছে সবসময় ভালো কিছু হচ্ছে আবার এই যে ভালো কাজে চলছে সবসময় তাই না আপনার সব যত কাজ ভালো সব জান্নাতে যাওয়ার কাজ করেন তাই না এইটা যারা যারা ব্যবহার করে সবাই কিন্তু জান্নাতে যাবে কানের মধ্যে হেডফোন লাগিয়ে দিয়ে যা করছে জান্নাতের পথ রাতের বেলা এটা দিয়ে যা দেখছে জান্নাতের পথ সারা কত সুন্দর অফার দিচ্ছে মোবাইল কোম্পানি থেকে রাত বারোটা থেকে সকাল বারোটা বন্ধ ফ্রি ফ্রি ফ্রি আকাম কুকাম সব করেন সোজা চলে যাবেন জান্নাতে তাই না সৃষ্টি করেছে এটাকে তৈরি করেছে ভালোর জন্য ব্যবহার করে হচ্ছে কোন পথে খারাপের পথে যাচ্ছে বিষয়গুলি দিয়ে ভালো ভালো জিনিসগুলো দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন অনেকগুলো জিনিস এখানে সংমিশ্রণ ঘটিয়েছেন দুইটা চোখ দিয়েছেন দুইটা কান দিয়েছেন দুইটা নাচ দিয়েছেন এই জিব্বা দিয়েছেন पंच इंद्रिय दिए भूटा बाल्ब दिए फुसफुस दिए धमनी दिए सबकि ब्रेन दिए ब्रेन का कत भा तीन नम्बर क्या करते हैं ना ना कि स्रस्ता हिसाब से जरूरी जरूरी जरूरी विषय अवश्य ए त्रुटिना তিনি সৃষ্টি করেছেন এককভাবে সব রকম সব সকল মানুষকে একটা অবস্থার উপরে সৃষ্টি করেছেন ইহুদি সন্তান যে আছে অগ্নি সন্তান যে আছে হিন্দু সন্তান যে আছে খ্রিস্টান মুসলিমের যে সন্তান আছে সবাইকে তিনি মুসলিম করে সৃষ্টি করেছেন ভালো অবস্থানে তৈরি করেছেন ভালোর জন্য তৈরি করেছেন সবাইকে তিনি ভালোর জন্য ভালো অবস্থানে মুসলিম করে তিনি সৃষ্টি করেছেন এবং ভিতরে যা যা দিয়েছেন সবগুলো প্রার্থী তিনি ভালো দিয়েছেন এরপরে এই পাঠটাকে কে কোন দিকে নিয়ে যাবে এই বিষয়টা তিনি সর্বশ্রেষ্ঠ স্রষ্টা হওয়ার কারণে এবং সর্বজ্ঞ জ্ঞানের অধিকারী হওয়ার কারণে তিনি জেনে নিয়েছেন যে রাজীব এই হাতটা দিয়ে কি কাজ করবে রাজীব ব্রেনটা দিয়ে কি কাজ করবে রাজীব দাস্তে না এসে তখন কি করবে আর দাস্তের পরে গিয়ে রাস্তায় কি করবে এটা কে জানেন কেন জানেন কারণ তিনি সর্বশ্রেষ্ঠ স্রষ্টা সকল সৃষ্টি তার কাছে মুক্তাজ তার সৃষ্টির মধ্যে কোন দুর্বলতা ছোট্ট জিনিস বিশাল আকাশকে তিনি সৃষ্টি করলেন আল্লাহ বলছেন তাকিয়ে দেখো আকাশে খুঁজে পাও কিনা এই যে তিনি জানেন এই যিনি জানা বিষয়টাকে তিনি কি করেছেন তাকদীরে এটা খাতার মধ্যে একটা ডায়ের মধ্যে লিখে রেখেছেন এটা হচ্ছে তাকদীর আপনাকে হার দিয়েছেন ভালো কাজ করার জন্য এবং আপনাকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন আবার আদেশও করেছেন তুমি ভালো কাজ করো এরপরে খারাপ কাজ করবেন এটা তিনি জানেন খারাপ কাজ করার কারণে যাবেন এটা তিনি জানেন। এই যে জানেন এই তিনি কি লিখে রাখেননি যে তল্লিকে আমি জাহান নাম নির্ধারণ করিয়া দিলাম আর যেটা নির্ধারণ করে দিলাম সেটাকে আমি লিখে রাখলাম না যেটাকে তিনি লিখে রেখেছেন সেইটাই নির্ধারিত নির্ধারিতটাকে তিনি দেখেননি যেটা লিখেছেন সেটা নির্ধারিত বলছেন আবার ভালো করে বুঝতে পারছেন ক্লিয়ার হচ্ছে মাথা পুরস্কার করেন কুমালে পুরস্কার হবে না উল্টো পাল্টা করবেন উনি সোর্সটা হিসাবে সর্বজ্ঞ জ্ঞানের অধিকারী তার জ্ঞানে কোন ত্রুটি নেই এই ত্রুটি মুক্ত জ্ঞান দিয়ে তিনি এবং সেই জ্ঞানটা হচ্ছে একমাত প্রজ্ঞাপূর্ণ জ্ঞান এই জ্ঞান দিয়ে তিনি যা জেনেছেন সেই জানা বিষয়টাকে লিখে রেখেছেন সেটাই হচ্ছে নির্ধারণ যেটা লিখে রেখেছেন সেটা হচ্ছে নির্ধারিত এটা থেকে কি মাকলুকের জন্য তার হিকমত এবং যেটা লিখে রেখেছেন সেটাই হচ্ছে নির্ধারিত আগেটা পরে পরে চাগে না যেটা জানেন সেটাকে লিখে রেখেছেন যেটা লিখে রেখেছেন সেটাই ঘটবে সেটাই হবে বুঝতে পেরেছি সব পরিষ্কার হয়েছে নির্ধারিত আর যেটা লেখা হয়ে গেছে সেটা হচ্ছে নির্ধারিত পরিষ্কার বুঝাতে পারবেন সবাইকে বুঝে নিয়া বুঝে নেন তিনি স্রষ্টা হওয়ার কারণে আবার বলছি তিনি স্রষ্টা হওয়ার কারণে সর্বোচ্চ স্রষ্টা সর্বশ্রেষ্ঠ স্রষ্টা ত্রুটি মুক্ত সর্বোচ্চ ত্রুটি মুক্ত সর্বশ্রেষ্ঠ স্রষ্টা হওয়ার কারণে তিনি স্রষ্টা হওয়ার কারণে যে জ্ঞানটা তিনি রেখেছেন সেই জ্ঞান অনুযায়ী সেই জ্ঞানটাকে তিনি কি করেছেন লিখে রেখেছেন আর যেটা লিখে রেখেছেন সেটাই হচ্ছে কি বস্তা চাপিয়ে দিয়ে বলা হয় নিজে তরুপুরে চাপিয়ে দিলাম আর চাপিয়ে দিয়ে দেওয়ার আগে আমি লিখে রাখলাম যে তরুপ আমি বর্তমা চাপাই দিব আল্লা জী সব মানুষকে জাহান নামে দিয়ে দেন আল্লাহটা কি আর আল্লাহ আল্লাহ অনুভব করে আল্লাহ সেটা তো পড়ে সেটা তো পড়ে সেটা পরে পড়ে পরে আস্তে সেটা সেটা তো পরে এতটুকু ক্লিয়ার হয়েছে পরিষ্কার আর একবার বোঝাই একটা প্যারাসিটামল ট্যাবলেট প্যারাসিটামল ট্যাবলেট এক বাক্স ট্যাবলেট কিনে আনবা অথবা ডাক্তারের দোকানে গিয়ে বলবা প্যারাসিটামলের উপাদানের ভিতরে যে নির্দেশিকাটা আছে ওটা আমাকে দেন সে তোমাকে নির্দেশিকাটা দিবে দেওয়ার পরে তুমি দেখবা ওইখানে নির্দেশিকার মধ্যে আট দশটা আইটেম কথা লেখা আছে ফসফরাল এই ফরাল সেই ফরাল অমোক ইলেকট্রিক কার্বোহাইড্রেট নাইট্রোজেন ইলেকট্রোজেন কত কিছু লেখা লেখা আছে। আছে উপাদান সেখানে এই উপাদানগুলোর এটা দুই মিলি ওটা সাত মিলি এইটা এত মিলি এটা অত মিলি উপাদানগুলোর পরিমাণ লিখে দেওয়া হয়েছে প্রত্যেকটা উপাদানের ব্যাপারে আবার ব্যাখ্যা দেওয়া হয়েছে এই এই উপাদানগুলোকে এই এই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গিয়েছে যে এর ক্রিয়া এবং প্রতিক্রিয়া হচ্ছে এটা এটা। আজকে পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখা গিয়েছে যে এটা খাওয়ার পরে মানুষের শারীরিক এই সমস্যা হতে পারে মাংস পেশি নিয়ে আসতে পারে বমি বমি ভাব হতে পারে ডায়রিয়ার একটা ভাব হতে পারে এই ওষুধটাকে যদি গর্ভবতী কোনো নারীকে খাওয়ানো হয় তার সমস্যা হতে পারে অতবা লিখে দিয়েছে যেমন গতকালকে রাত্রে বাচ্চার জন্য একটা সিরাপ কিনে আনলাম সেখানে লিখেছে আমরা এই ওষুধটাকে এখন পর্যন্ত কোন গর্বধারী নারীর উপরে পরীক্ষামূলক চালাইনি এই জন্য আমরা এই বিষয়ে বলতে পারছি না নারীর কোন ক্ষতি হবে কিনা গর্বধারী নারীর তবে গর্বধারী নারী যদি তাকে খেতে চায় তাহলে তার সতর্কতা অবলম্বন করা উচিত এবং এর মধ্যে আবার লিখে দিয়েছে বিশেষ সতর্কীকরণ বিষয়বস্তু এটাকে অমুক রোগীর উপরে দেওয়া যাবে না অমুক রোগী এটাকে খেতে পারবে না আর এটা একটু বেশি খেতে পারবে না যদি খেয়ে পেলে তার মধ্যে এই এই সমস্যা দেখা দিতে পারে তখন সাথে সাথে তাকে নিকটস্থ ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এই করতে হবে সে করতে হবে একটা নির্দেশিকা সে দিয়েছে দেওয়ার পরে এক্সপায়ার একটা ডেট দিয়েছে এই ডেটের পরে আর এটাকে ব্যবহার করা যাবে না এখন সে যেটাকে নিষেধ করে দিয়েছে ডেট এক্সপায়ারের পরেই বাংলাদেশে ডেট শুরু হয় আমাদের দেশে শুরু হয় হচ্ছে এখন আপনি ডেট এক্সপেয়ার ওষুধ খেলেন ইঞ্জেকশনটাকে পুশ করলেন এর জন্য কোম্পানি দায়ী কোম্পানিকে কোনদিন দায়ী করা হয়েছে বাংলাদেশের কোর্টকাছারিতে কাকে দায়ী করা হচ্ছে যিনি পুশ করেছেন তাকে আচ্ছা জ্বরের রুগীকে আপনি পাতলা পায়খানার ওষুধ দিয়ে দিয়েছেন এতে করে সমস্যার সৃষ্টি হচ্ছে আর নির্দেশিকা সে দিয়ে দিয়েছে এই কোম্পানিকে আইনের আওতায় নেওয়া হচ্ছে না কেন সে মুক্ত সে মুক্ত এই বিষয়ে সে নির্দেশ দিয়ে দিয়েছে আবার ডোজ দিয়ে দিয়েছে সকালে একটা রাত্রে একটা এচ বেশি কিন্তু খেতে যাবেন না তিনদিন পর পর একটা এচ বেশি খেলে পরে সমস্যা হয়ে যেতে পারে হাটের সমস্যা হবে এই হবে ওই হবে সেই হবে এই ধরনের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া দেখা গেলে তখন সাথে সাথে আপনারা এই ব্যবস্থাপনা নিবেন না নিলে পরে যা হচ্ছে এর জন্য কোম্পানি যাই কেন ক্যাটালগ দিয়েছে নির্দেশিকা দিয়ে দিয়েছে जलर दिए दी पतला पायान दीबाडिस खान चिरमुक्ति दाते विपर्य सृष्टि सुबह मानुष के सृष्टि कर हार्टान हमारे हार्टर दिखे दुटा উপাদান একটা হাট হাটের উপাদান একটা আবার আদেশ করছে অনুসরণ করো নফ্সেলার অনুসরণ করতে যাও না নফ্সেলা কিন্তু তোমাকে খারাপ দিকে নিয়ে চলে যাবে খবরদার আমি দিক নির্দেশিকা তোমাকে দিয়ে দিলাম পরেও আল্লাহ দায়ী এরপরে আল্লাহ দায়ী নির্দেশিকা তিনি দিয়ে দিয়েছেন বলে দিয়েছেন তোমার উপাদান কিন্তু এই চাই চাই আল্লাহ ব্রেনের যে কাজগুলো করবেন তার কথা কোরআনে বলে দিয়েছেন না অন্তর দিয়ে যে কাজ করা হবে তার কথা কোরআনে বলে দিয়েছেন না আল্লাহ আল্লাহার একটা একটু সুন্দর আয়াতা ভাইয়া কাল এজারা অতপর তোমাদের অন্তরগুলো শক্ত হয়ে গেল কেমন শক্ত বাইয়াকাল কাল এজারা পাথরের মতো শক্ত হয়ে গেল মানুষের অন্তর আসা পাথরের বেশি শক্ত এরপরে তিনি বলছেন তুমি জানো কি পাথরের চাইতে অথচ ঝর্ণা বেরোচ্ছে অনহালামা এর সাক্ষাৎ মিনমা আবার জানো কি তুমি পাথর ফেরে সেখান থেকে পানি বের হচ্ছে ঝর্ণা বের হচ্ছে আবার পানি বেরোচ্ছে আল্লাহ আবার বলছেন আবার এক প্রকার পাথর আছে যে আল্লাহ ভয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করে পড়ে যায় পাথরকে করতে দেখেছেন কেউ যে ভাই ন আমি নিজে দেখছি পাথরের পাহাড়ে গেলে এটা দেখবেন পাহাড়ের থেকে পাথরগুলো টপকায় টকা টকা টক্কা পড়ে যাচ্ছে এই জায়গা থেকে ওই জায়গায় যাচ্ছে গড়িয়ে গড়িয়ে পড়ছে কেন পড়ছে আল্লাহ কোরআন তার কথা বলছেন ভয় থেকে পড়ে যায়। আল্লাহকে ভয় করে একটা পাথর আল্লাহকে ভয় করে কাঁদে একটা পাথর তার এই কান্নাটা হচ্ছে এই যে ঝর্না আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাথরের কান্না আল্লাহর ভয় কেন আল্লাহ তালা এই পাথরকে জাহান্নামের আগুনের ইন্ধন করবেন এই ভয় সে কাঁদতেছে उपादान आरोप उपादान कार्यकारिता गोचर पार्श्व प्रतिक्रिया এই জানা বিষয়টাকে তিনি যেমন মানুষের কাছে পাঠিয়ে দিয়েছেন ক্যাটালো তিনি ওটাকে লিখে রেখে দিয়েছেন যে ওই লোকটা এই কাজ করবে আমি জানি অতএব আমি এটাকে লিখে রাখলাম এটা হচ্ছে তার জানা বিষয়টাকে তিনি লিখে রেখেছেন আর এই যে লেখা হয়ে গেছে সেটা হচ্ছে নির্ধারিত বিষয় নির্ধারিত বিষয় পরিষ্কার পরিষ্কার না সন্দেহ আছে তিন বিষয় তিন নম্বর বিষয় হচ্ছে আল্লাহ এ প্রতি বিষয় স্তম্ভ হচ্ছে সৃষ্টির কোন কিছুই আল্লাহ ইচ্ছা শক্তির বাইরে নয় সৃষ্টির কোনো কিছুই আল্লাহর ইচ্ছা শক্তির বাইরে নয় শুধু সৃষ্টি নয় मानुष <K -3> <जिस्टी जाँ> <inizi> चलते <चिस्टी जाँ> আল্লাহর ইচ্ছাটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা একটা পাওয়ার আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসে একটা পাওয়ার আল্লাহর ইচ্ছা আল্লাহর আদেশ না কিন্তু দ্বিতীয় আর এক বর্ণনা যেটা কোরআনে আছে এখন ওটা হচ্ছে আল্লাহ তারা যদি কোনো কিছু করতে চান এলাদা করেন একটা হচ্ছে নর্মাল ইচ্ছা আর একটা হচ্ছে কিছু করার ইচ্ছা যদি কিছু করার ইচ্ছা করেন তখন তিনি আদেশ করেন আর সেই বিষয়টা হয়ে যায় এটা হচ্ছে স্পেশাল ইচ্ছা আমার অনেক কিছু ইচ্ছা করছে মনে করেন কিন্তু আবার পোলাও খেতে ইচ্ছা করেছে ইসলামের আলহামদুলিল্লাহ সকাল বেলায় ফজ তালাত রিক্সাটাকে নিয়ে বের হয়ে চলে গেছে পোলাও চাল মাংস সব কিনে এনে আমাকে ফোন দিয়েছে মোদিভাই চলে আসছেন আজকে কিন্তু খিচুড়ি আলহামদুলিল্লাহ এই ইচ্ছা শক্তির একটা মূল্যায়ন আছে আল্লাহ করছে দুইটা দিক একটা হচ্ছে শক্তিগত দিক মানে পাওয়ার আর হচ্ছে ইচ্ছা শক্তির বাস্তবায়ন এই পাওয়ার চোর চুরি করছে এখন বলবে আমি তো আল্লাহর ইচ্ছা চুরি করছি না। तुम्हें शक्ति देखा शक्ति देख ना शीत काटते शीत काटते चलार शक्ति दे तुम खराब पथे चलो जो तुम्हें शक्ति ना दी कुछ पावर टुकु जो ना दी तुम तो मास्टी ना तुम्हें मास्टिदा जा रहा शक्ति देवी एन मदारे चले जा তোমাকে ভালো কাজের জন্য শক্তি দেওয়া হয়েছে এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা তুমি ভালো কাজ করবে কিন্তু আল্লাহর ইচ্ছাটাকে ব্যবহার করছো এই হবে আল্লাহর ইচ্ছা শক্তি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা শক্তি পাওয়ার শক্তি পাওয়ার সৃষ্টির কোনো কিছু আল্লাহর ইচ্ছার বাইরে নয় তাহলে মানুষ যারা হেদায়ত পাচ্ছে ওইটাও আল্লাহর ইচ্ছার মধ্যে আর যে হেদায়ত পায়নি সেটাও আল্লাহর ইচ্ছার মধ্যে আল্লাহর ইচ্ছা মানে হচ্ছে আল্লাহর শক্তি মনে থাকবে আল্লাহ ইচ্ছা করছেন তাই আমার নাম দিচ্ছেন আল্লাহ আমার ইচ্ছা করছেন তাই কোরআনে আয়াতিল্লাহ আল্লাহরা করবেন তাকে তো কেউ দিবেন তাকে কেউ গোমরা করতে পারবে না তাহলে আল্লাহ গোমরা করেছেন আমি হেদায়ত পাবো কি করে আল্লাহ হেদায়ত দিয়েছেন তো ও গোমরা হবে কি করে এটা হচ্ছে আল্লাহর শক্তি আল্লাহ তোমাকে শক্তি দিয়েছেন হেদায়তের উপরে আল্লাহ তোমাকে শক্তি দিয়ে রেখেছেন হেদায়ের উপরাই জন্য গুমরা ক্লিয়ার ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন ক্লিয়ার না হয় আজকে কেউ যাবেন না আজকে কেউ যাবেন না তার মন্দিরে দুইটা দাস করেছে এই বিষয়ের উপরে গত সপ্তাহে এবং এই সপ্তাহে ক্লিয়ার হয়ে যেতে হবে আজকে শেষ করে দেবো তো সৃষ্টির কোনো কিছুর আল্লাহ ইচ্ছার বাইরে নয় আল্লাহ ইচ্ছা করলে আপনি জাহান্নে যাবেন আল্লাহ ইচ্ছা করলে আপনি মাদার পূজা করবেন আপনি সুদ খাবেন ঘুস খাবেন আল্লাহর ইচ্ছাটাকে আপনি বলবেন যে আল্লাহর ইচ্ছা হচ্ছে আল্লাহর আদেশ জিনা আল্লাহর ইচ্ছা হচ্ছে দুই প্রকারের একটা হচ্ছে ইচ্ছা মানে হচ্ছে ও পাওয়ার আর দ্বিতীয় ইচ্ছার অর্থ হচ্ছে আদেশ দ্বিতীয় ইচ্ছার অর্থ হচ্ছে আদেশ আল্লাহ ভালো কাজের ইচ্ছা করেন এবং আদেশও করেন তারপরে মাকলোক কি করে খারাপ কাজ করে খারাপ কাজ করছে হচ্ছে সৃষ্টি জগতের প্রকৃতি, নড়া চড়া এই বিষয়গুলোকে কে সৃষ্টি করেছেন আল্লাহ তালাই সৃষ্টি করেছেন এটা হচ্ছে অন্তর্ভুক্ত তোমার আকৃতি একটা লোক অন্ধ তাকে অন্ধ করে কে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন একটা লোক আতুর তাকে আতুর করেছেন আল্লাহ পাগল হয়েছে আল্লাহ যে জ্ঞানটা আছে তিনি সেটাকে কি করেছেন লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন চাকরির প্রতি ইমানের এই চারটা স্তম্ভ এই চারটা স্তম্ভকে সন্দেহাতি নির্ভুলভাবে। আমাদেরকে জেনে নিতে হবে যদি জানতে পারি তখন আমাদের তাকদীর বিষয় সন্দেহ সংশয় চলে যাবে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নির্ধারিত আল্লাহর জ্ঞান হিসাবে আল্লাহর জ্ঞান হিসাবে তিনি সর্বশ্রেষ্ঠ স্রষ্টা এই হিসাবে তার যে জ্ঞান আছে জ্ঞানটাকে তিনি লিখে রেখেছেন যেটাকে লিখে রেখেছেন সেটাই হচ্ছে তাকদীপ সেটা হচ্ছে নির্ধারিত বিষয় তাকদির কি বদলায় জি তাকদির বদলায় তাকদির কি বদলায় জি হ্যাঁ তাকদির বদলায় দোয়ার মাধ্যমে কি হয় তাকদির পরিবর্তন হয় কিন্তু এই বদলানোটা সেই বদলানো অর্থ নয় দুইটা হাদির দুই রকম রাজামের এক হাদিস রয়েছে বোকারি মুসলিম হাদিস যে আল্লাহ তালা কলমকে লিখতে বললেন কলম লিখে রাখলো কেয়ামত পর্যন্ত সব বিষয় লিখা হলো তারপরে কলম শুকিয়ে গেল কিতাবও বন্ধ হয়ে গেল পড়েছেন না এ কলম শুকিয়ে গেল কিতাব বন্ধ হয়ে না আর নতুন করে লেখাও হবে না আবার ওখানে বলা হচ্ছে যে কোনটাই সত্য তাহলে দুইটা বিষয় বস্তু কি দুইটার বিষয় বস্তু হচ্ছে দুইটার সমন্বয় হচ্ছে আল্লাহ তালা যা লেখা তা লিখে ফেলেছেন লেখা হয়ে গেছে। এবং কলম শুকিয়ে গিয়েছে কিতাব বন্ধ হয়ে গিয়েছে নতুন করে লেখা হবে না নতুন খোলা খোলা হবে হবে না। না। আর এদিক দিয়ে বলা হচ্ছে যে এখানে দোয়ার মাধ্যমে পরিবর্তন হচ্ছে এই যে দোয়া করবে আর পরিবর্তন হবে ওই কথাটাও এই বুকের মধ্যে লেখা আছে লেখার পরে কলম শুকানো হয়ে গেছে যে এই লোকটা এই কাজ করতে থাকবে জাহার নামের পথের দিকে চলতে থাকবে চলতে চলতে চলতে চলতে একটা পর্যায়ে সে আল্লাহর কাছে দোয়া করবে দোয়া করার সাথে সাথে আল্লাহ তারা তাকে জাহার পথ থেকে জান্নাতের দিকে নিয়ে চলে যাবেন এই যে দোয়া করবে আর রাস্তা পরিবর্তন হয়ে যাবে এটা চাকরির আল্লাহ জানেন জেনে ওটাকে লিখে রেখে দিয়েছেন এ হচ্ছে পরিবর্তন আবার একটা মানুষ চাইবে না কিন্তু তার পরিবর্তন হবে না চাইবে না তার পরিবর্তনও হবে না দোয়াও না আল্লাহর কাছে পরিবর্তন হবে না এইটাও আল্লাহ তুমান তারা জানেন জেনে কি করেছেন তান্বয় হল একজন লোক এমন সময় এমন করবে সেই লোকটা জান্নাতামে চলে যাবে এই যে চলে যাওয়াটা অথচ বাহ্যিকভাবে মানুষ বলছে লোকটা জান্নাতি জান্নাতি যাচ্ছে জান্নাতে যাচ্ছে কিন্তু সে জান হবে কেন আল্লাহ আল্লা সার তার জ্ঞানে আছে যে লোকটা এত ভালো কাজ করতে করতে হঠাৎ করেই গোমরা হয়ে যাবে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম বড় একজন আলেম বড় মাপের একজন ভালো আলেম কোরআন এবং সহিসুল্লাহর আলেম ভালো খেদমত করতেছেন দাওয়াতি কাজ করতেছেন এই সে অনেক কাজ করেছেন হঠাৎ করে সে কাদিয়ানি হয়ে গেল প্রবঞ্চনায় পরে কাদিয়ানি হয়ে গেল এখন কাদিয়ানিদের প্রধান দায়ী হচ্ছে সে দেখেন জান্নাতি আমল মানুষ তার লেখা পড়েছে এখন আবার দিনের পথে চলে আসতে পারে ছিল আল্লাহ তালা ঠিক বলছেন যে কথাই বলছেন অকন তো মালা সাপা মিনান না পান সাদা মিনা তোমরা জাহান নামের একেবারে মধ্যে ছিলে একেবারে অতল তলে ছিলে। আমি তোমাদেরকে সেখান থেকে উঠিয়ে এনে তোমাদেরকে নাজাত দিয়েছি একটা লোক জান্নাতের কাজ করতে করতে করতে করতে একেবারে এক বিগত কাছাকাছি চলে আসবে তখন সে কি করবে জান্নামে চলে যাবে যেমন হাদিতে তালাদ পড়ে তিয়াম করে সবকিছুই করে কোরআন পড়ে কোরআন দিয়ে ও চাকদীরকে অস্বীকার করে এগুলো আমার রাদি আল্লাহ বলছেন তার সাথে আমার কোন সম্পর্ক নেই আর কি বলছেন এটা হচ্ছে এই উম্মের তার যারাই ঘুমাবেন না हिदायत दान करना चले जाए गा पथभ्रष्ट के अस्वीकार से आल्ला ज्ञान दिए हिदायत दान कर ইসলামের মধ্যে প্রবেশ করেছি আল্লাহ আমাদেরকে বলছেন যে প্রত্যেকটা মানুষের জান্নাত এবং জাহান্নাম তার এত নিকটবর্তী তার পায়ের স্যান্ডেলের পিতা যত নিকটবর্তী তার চাই তো বেশি নিকটবর্তী হয় জাহান্নামের কাছাকাছি সে অবস্থান করছে অথবা জান্নাতের কাছাকাছি সে অবস্থান করছে এই জন্যই আল্লাহ দু শিখেছেন রব্বান আলাহানের হাদিদ ইবনে আমার রবি আল্লাহ শোনালেন শোনানোর পরে বলছেন যে তাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে আমি সম্পর্ক ছিন্ন করছি রবি আল্লাহানু তিনি অসুস্থ হয়ে পড়েছেন অসুস্থ হয়ে পড়ার পরে তার ছেলে তার কাছে আসলো আসার পরে তিনি বলছেন ছেলে এসে বলছে বাবা খুব ইসলাম একজন আয়াত যাদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে তাদের মধ্যে একজন হচ্ছে কাতাবাল্লা আগলিবার আল্লাহ তালা এদের অন্তরে ইমানটাকে মোহর হিসাবে এটে দিয়েছেন ইমান দিল গালা করে দিয়েছেন ইমান দিয়ে কোনোদিন বিচ্ছুত হবে না এদের সম্পর্কে আল্লাহ বলছেন তোমরা যা ইচ্ছা তাই করো তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে মানে ইমান এত মোড় এত শক্তভাবে এটা দেওয়া হয়েছে আর হবে না কোনোদিন তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছে অনেক হাদিসের বর্ণনাকারী তিনি অসুস্থ মৃত্যু সজ্জায় সাহিত এই অবস্থায় তার ছেলে এসে বলছে যে বাবা আমাকে কিছু নসিহত করেন যে নসিহতটা আমার জন্য কাজে লাগবে আমি আয়ুর্বেদ দিকে অগ্রসর হতে পারবো আমার কল্লাম করবে আমি কল্যাণের পথে থাকবো এমন কিছু আমাকে উপদেশ করেন তখন বলছেন যে ইয়া বুনাইয়া আমার ছেলে ইন্না কাল ইমান তুমি ততক্ষণ পর্যন্ত ইমানের স্বাদ অনুভব করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি ইমানের স্বাদ অনুভব করতে পারবে না ইমানের কোন স্বাদই পাবে না হাত্তা আন্না মা আস্তা বা কালামি এখন লিওস্তি আকা অমা আস্তা লিওসিবাক দেখো ততক্ষণ পর্যন্ত সার তুমি পাবে না যতক্ষণ পর্যন্ত না যেটা ঘটেনি সেটা কোনোদিন ঘটবে না আর তোমার জীবনে যা ঘটা ছিল তা ঘটে গিয়েছে তোমার জীবনে যা ঘটার নয় সেটা কোনদিন ঘটবে না দেখো তুমি যেটা খোয়াবা সেটা খুইয়ে ফেলেছ আর যেটা খোয়াবে সামনে সেটা খোয়াবে আর যেটা পাবার সেটা তুমি পেয়েই যাবে দেখো তুমি যা পাওয়ার তা পেয়ে যাবে এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত তোমার ইমানের দ্বারা তুমি কোন সনুভব করতে পারবে না এরপরে তিনি বলছেন যে তামিয়াতসুল্লাহ আলিয়াল্লাম আমি আল্লাহামকে বলতে শুনেছি ইনাউলা খালা কালাম আল্লাহ তালা প্রথম সৃষ্টি করেছেন কলমকে প্রথম কাকে সৃষ্টি করেছেন কলমকে আহারে এই কলম দিয়ে তক কি লিখছে এই কলম দিয়ে আহমদ শরীফ কি কথাবার্তায় কলম এই কলম দিয়ে ঘুষ লিখছ এই কলম দিয়ে নগর পূজার কথা লিখছ এই কলম দিয়ে কোরআন হরিত্রের অপব্যাখ্যা লিখছ সোষান এই কলম দিয়ে মানুষের তাকবির লেখা হয়েছে মানুষের চাকবির লেখা হয়েছে এই কলম দিয়ে প্রথম আল্লাহর প্রথম সৃষ্টি হচ্ছে রব আমি কি লিখব তাহলে কলমের রবকে রবকে যদি আমরা দেখি দেখ কেয়ামত পর্যন্ত যত কিছু ঘটবে আমার এলমে যা আছে এই বিষয়গুলোকে তুমি সব লেখো লেখো অক্টুব মাকাদিলকুল্লা সাহী প্রত্যেকটা বিষয় নির্ধারণীকে তুমি লিখে রাখো যতক্ষণ পর্যন্ত আমি সংস্লাম কে বলতে শুনেছি মানমাতি যে ব্যক্তি তাকদীর কে ভাবে করে বিশ্বাস না করবে সে রাতুলের উম্ম থাকবে না যে ব্যক্তি তাকদীরকে ভাবে বিশ্বাস না করবে সে রসুলের উম্মত থাকবে না তোমার জীবনে যা ঘটার তা ঘটে গিয়েছে যা ঘটবে সামনে তা ঘটবে তুমি যা পাওয়ার তা পাবে যা পাওয়ার নয় তা তুমি কখনোই পাবে না তোমার বিষয়টাকে এইভাবে লিখে রাখা হয়েছে যে ব্যক্তিটা বিশ্বাস না করবে সে ব্যক্তি রসুলের উম্মাদ থাকবে না তাকদীর অস্বীকারী রসুলের উম্মাদ নয় লালন যারা গয় তারা রসুলের নয় বাউল গিরি যারা গয় তারা রসুলের উম্মাদ ন নিয়ে কত আজে বাজে কথা তেমনি নাচি কি দোষ আবার গৃহস্থারাম কাজ করিস না আবার আল্লাহ আমগরে শক্তি দিয়ে দিছে আমরা আবার জেনাবে বিচার করছি এই করছি সেই করছে পীর সাহেব বলছে যে যে জেনা করে আর জেনা করায় এটা কে এটা তিনি জেনা করেন এবং তিনি জেনা করান আমাদের কি ধর জান তিনি সৃষ্টি করছেন জানাম সৃষ্টি করছেন আমাদের জন্য যদি নির্ধারিত থাকে তো আমরা পরেই বা করব কি যা খাওয়া দাওয়া করো আর বাঁচবে কিনা বলতে পারো চলতে থাকো চলতে থাকো জিনা রসুল আসলাম বলছেন যে বেকি এটা ছাড়া মৃত্যুবরণ করবে সে রসুল আসসালামের থাকবে না দ্বিতীয় বর্ণনা আহমেদাল্লা কালাম আল্লাহ প্রথম সৃষ্টি করছেন কলমকে কলমকে উক্ত আল্লাহ যে তুমি লেখ কলম লেখা শুরু করে দিলামীতে যত কিছু ঘটবে সবগুলো বিষয়কে কলম লিখে রাখলো এই সরকার ক্ষমতায় এসেছে কে লিখে রেখেছেন আগামী কোন সরকার আসবে তাও তিনি লিখে রেখেছেন কে ইসলামকে নিয়ে এইভাবে উল্টো পাল্টা করবে সেটাও তিনি লিখে রেখেছেন কে কোন পথে চলবে রাজীব কোথায় আড্ডা মারবে কেন দাঁড়তে আসবে না সেটা কে লিখে রেখেছেন আল্লাহ তোমাকে জোর জবরদি লেখা তুমি যেটা করবা সেটাকে তিনি লিখে রেখেছেন তুমি বলবা আল্লাহ অভিজ্ঞ দেয় না কি করেন হুজুর দোয়া করেন আল্লাহ দেওয়া তো দেয় যেমন আমাজ পড়তে পারি ভালো কাজ করতে পারি হুজুর খালি দোয়া করবে আর তুমি আমাদের সময় চলে যাবা তিন মাইল দূরে আজান শুনলেই দৌড় দেয় আজান শুনলে যেমন শয়তাম দৌড়ায় পালায় আজান শুনলে এখন মুসলিমরা দৌড়ে পালায় কি আজান শুনলে মসজিদের সামনে যদি বা তাদেরকে ডাকতে যাচ্ছেন ব্যাস আরো বেশি পালায় তার মানে কি ওর ভিতরে কে প্রবেশ করেছে হজরত ইলির প্রবেশ করেছে মুক্তি ইলির সাহেব প্রবেশ করে বসে আছেন আপনি ফতা দিচ্ছেন দৌড় দেশ দৌড় দিচ্ছে থাকিস না আর এই জায়গায় এই জায়গায় থাকলেই তোরা আবার মসজিদ ধরে নিয়ে যাবে দে দৌড় ব্যাস দৌড় দিচ্ছে লাই লাই জি না ওয়াব ই ওয়াহ থেকে আর থেকে আনবে আল্লাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন আল্লাহ তাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন পৃথিবীতে যত কিছু ঘটবে সবকিছু আল্লাহর আইলমের মধ্যে রয়েছে আল্লাহ সুহান ও তালা সালাক আয়াত নম্বর বারো তিনি বলছেন আল্লাহ উল্লাহ আল্লাহ আল্লাহ অনেক আদেশকে অবতীর্ণ করেছেন এবং অনেক কিছু আল্লাহ রেখেছেন সবকিছুর জ্ঞান আল্লাহর কাছে রয়েছেন এবং আল্লাহ তালা সবকিছুকে তার জ্ঞান দিয়ে বেষ্টন করে রেখেছেন আল্লাহ জ্ঞানের মধ্যে রয়েছে আল্লাহ আমাদেরকে তাকদির সম্পর্কে যত প্রকারের বিভ্রান্তিকর তথ্য আছে সবকিছু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ আমাদেরকে তাকদির ওপরে পরিপূর্ণ ভাবে ইমান হাতে অভিজ্ঞান করেন আল্লাহ যে ব্যক্তি তাকদীর গ স্বীকার করবে সে আর মুসলিম থাকবে না যে তাকদীর গ স্বীকার করবে তাকদীর কল্যাণ অকল্যাণ কর স্বীকার করবে সে ব্যক্তি মুমিন থাকবে না কেননা ইমানের একটা পাঠ হচ্ছে তাকদির ইমানের একটা অঙ্গ একটা রোপণ হচ্ছে তাকদীর কোন ধরনের উল্টো পাল্টা মন্তব্য যারা পেশ করে তারাও সেই পথের অনুসারী তারা হচ্ছে আর তারা যদি জানা যায় উপস্থিত আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আল্লাহুল্লাহ